ওম জ্ঞান জ্ঞানঞ্জনশ্রী গুবে আধ্যায়ে অহংকারং বালাম ক্রোধং সংশ্রি মাদ্ গিটার গান बल বল काम ক্রোধ্র আমার সম্পর্কে বসে চিন্তা সফর সাধুর দোষ কিংবা নিন্দা করে অনুবাদ অহংসা বল দর্প কাম ও ক্রোধকে আশ্রয় করে অশ্বরের সিয় দেহে ও পরদেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপ আমাকে দোষারোপ করে আশরিক ভাবা ফন মানুষের সর্বদাই ভগবানের মহত্ব বিরোধিতা করে এবং তাই তার শাস্ত্রের নির্দেশ বিশ্বাস করতে চায় না তারা শাস্ত্র ও পরম পুরুষ ভগবান উভয়ের প্রতিষ্ঠা তাদের শক্তি সামার্থ এগুলি হচ্ছে তাদের এই মনোভাবে কারণ তারা জানে না যে তাদের এই জীবনটি হচ্ছে যাদের পরবর্তী জীবনকে গড়ে তোলা মহান সুযোগ সেইটি না জানে তারা অন্য সকলের প্রতি এবং প্রকৃত পক্ষে তাদের নিজরেও প্রতি ঈর্ষাফারায়ণ হয় সেই অপরে প্রতি প্রতিহিংস আচরণ করে এবং নিজের শরীর ও পরমেশ্বর ভগবান করে না কারণ তাদের কোনো জ্ঞান নেই শাস্ত্র বা পরম পুরুষম প্রতি প্রতি ঈর্ষপায়ণ হয়। তারা ভগবানের অস্তিত্ব স্বীকার করবার জন্য নানা রকম কপারণা করে এবং শাস্ত্রের নির্দেশ খন্ডন করা করে তারা মানে করে যে সব রকম কর্ম করা শক্তি ও স্বাধীনতা তাদের রয়েছে তারা মনে করে যে ক্ষণ শত্রু যদি ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপে বাধা দিতে চেষ্টা করে তখন তারা তাকে সমূলে বিনাশ করা পরিকল্পনা করে আপনাদের সকল মোবাইল বন্ধ করুন আধুনিক আসুরের স্বভাব মন্দিরে এসে মোবাইল বন্ধ করে না অনুরোধ করছি যে না আপনারা বন্ধ করবেন কন্থ চিম বা যথেষ্ট আছে মনে হয় আশা করে এখানে এই থার্ড ফার্স্ট শিল প্রভুপাধ মন্তব্য করছেন যে অশুর এক প্রভৃতি সম্পন্ন গনের অনেরা অনের প্রথী ঈর্ষাপন হয় না তো নিজেকেও ঈর্ষ সে সেটাই কি করে সম্ভব হয় তো সেটা আমরা সেটা ঈর্ষা করে কিন্তু প্রকৃত পক্ষেই আমরা যদি স্বীকার না করি যে আমি নিত্য কৃষ্ণ দাস তো সেটা নিজেকে এবং সব যা আমরা করি এই ভুল ধারণার সাথে আমি কৃষ্ণ দাস নয় ঈশ্বর ভোগী আমি ঈশ্বর আমি ঈশ্বর দাস নয় কৃষ্ণ সকল জিনিসে উপভোগী নন আমি জগতের মধ্যে সব যা আছে সকল জিনিস আমার জন্য সৃষ্ট হলো আমার উপভোগ করার জন্য ঈশ্বর হমহম ভোগী এই এই ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে এই হচ্ছে আশ্বরিক গণের মনোভাবনা মুখ্য লক্ষণ যে তারা এইভাবে মনে করে তো তারা সেইভাবে মনে করে তারা নিজের শত্রু হয় এবং এই শত্রুতা বিস্তার হয় ভালোবাসা নামে পিয়ার নামে অনেক রিক্সাতে ট্রাকে বাসে দেখতে পায় বাংলাদেশে মায়ের দোয়া মায়ের দোয়া না দয়া সেটা কি দোয়া ও দয়া দোয়া মানে সে তো উর্দুর শব্দ না আশীর্বাদ কৃপা এবং দয়া তো অনশব্দ প্রায় একই তৎপর্য তো সেটা কি মায়ার মায়া ভালোবাসার দ্বারা আমাদের বাবা বন্ধন বেশি হয় শক্তি বেশি হয় তো মা বাবা যদি এই দোয়া না দেন কৃষ্ণ ভক্তি কর তাহলে প্রেমে ভালোবাসা নামে মা বাবা আমাদের শত্রু হন নিজের শত্রু এবং সন্তানদের তো এই ভৌতিক ভালোবাসা এই হচ্ছে হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক কত লোকজন আমরা দেখলাম যে যা কৃষ্ণ ভক্তির প্রতি আকর্ষণ হয় কিন্তু মা বাবা যদি নিষেধ করে আমার করতে পারে না আমি প্রসাদ হতাম কিন্তু মা আমাকে জ করে বলো যে মাছ খেতে হবে তো মায় আজ্ঞা আমি অস্বীকার করতে পারি না মা খেয়ে আছে বাবা খেয়ে আছে গীতা শ্রীকৃষ্ণ বলেন পিতা হম আসে জাগতা মাথা ধাত পিতাম আমি শ্রীকৃষ্ণ বলেন আমি সকল জগতে এবং সকল জগৎ নিবাসী দে পিতা মাতা পিতামাহা কৃষ্ণ হচ্ছেন সব কিছু সেটা আমরা যদি না বুঝি তাহলে আমাদের ভৌতিক শক্তি হবে এবং সকালে এই ভুল ধারণা আছে যে এই ভৌতিক মা তার দোয়া হচ্ছে সবকিছুই আমরা বুঝি না যে প্রতি জন্মে জন্মে সবই পিতা মাতা পাই কুকুরে ও খুব স্নেহবতী মা আছে আস মা এবং আস বাবা হচ্ছেন কৃষ্ণা মা বাবা সেটা আমাদের শিক্ষা যদি না তাহলে তারা রূপে আমাদের হিতৈশি না হিতৈশি রূপে আমাদের শত্রু এবং সাধুরা রূপে আমাদের হিতাইষ আমি মনে করি ওই সাধুরা যারা এইসব কথা বলে এইসব কথা কি কথা কি বলছে মা যা আমাকে এই তো স্নেহ এবং সাধু বলছেন যে মা আমাদের শত্রু কে শত্রু সে আমাদের আসল হিত কি আসল হিত কি আসল হিত হচ্ছে এই কথা বুঝতে আমি নিত্য কৃষ্ণ দাস আমি নিত্যকৃষ্ট দাস এই কথা বলে মায়ার নফা আমরা ভুল করেছি যে আমি নিত্যকৃষ্ণ দাস সেই কারণে আমরা অনেক দিন অনেক বছরে অনেক যুগে অনেক জন্মায় ভ্রমণ করেছি কিভাবে আমরা ভ্রমণ করে। পুনরাবি জানানি ভাগ্যবান হ্রী জীবন করে এই ভ্রমণ এটা আমাদের ভ্রমণ করা তো যে আমরা আমরা নিজের শত্রু নিজেকে এর সফরায়ন হয় একটু খুব এই বিষয়ে সাধারণ উদাহরণ দিচ্ছি যা আমরা দৈনিক জীবনের ধারায় আমরা দেখতে পারি যে সকলে মায়া দ্বারা प्रभावित है मन कर देह हमें भूलधारणा नाम आई देहा बुद्धि दैहिक सुख दैहिक एवं मानसिक सुख से सुख से ना देहा मन नुद्ध अतिबीशु আবৃত হয়েছে আমার কল্যাণ এই দেহ পুষ্টি এবং পোষণ করে সেটা আমার সার তবু অনেকেই সিগারেট খায় এবং সিগারেট এর বক্সে লেখা আছে কি বলে সিগারেট ফাঁকেট নাকি বক্স কন ইংলিশ শব্দ আপনারা ব্যবহার করে ফ্যাকেট সিগারেট ফাঁকেছে লেখা আছে যে কি লেখা আছে কারণ এই রকম লেখা আছে না ধূমফান হচ্ছে মৃত্যু করছে এরা খায় সবাই বুঝে যে সিগারেট খাওয়া থেকে ক্যান্সার হয় না পিপি বেশি হয় অনেক রকম রোগ হতে পারে কম্পকি কফ হবে এবং ওই শ্বাসে দুর্গন্ধ হবে কম্পকি শীতে হবে এবং ক্যান্সার সব বড় সম্ভাবনা হয় লাং ক্যান্সার থ্রোট ক্যান্সার তবুও লোকে রাখায় কেন ক্ষণিক আরো কম হবে আরো ক্ষণিক হবে তো একটা উদাহরণ তো নিজের আসল স্বার্থ কি আছে ভক্তরা বুঝেন যে আমাদের সবকিছু যা আমরা করি সেটা কি মনোভাবের সাথে আকেল চেষ্টা কৃষ্ণার্থে আকেল চেষ্টা সবকিছু যা আমরা করি কৃষ্ণের প্রসন্নতার জন্য করা উচিত সেটি ভক্তি ভক্তি কি সব কিছু যা আমরা করি কৃষ্ণের আনন্দের জন্য আমরা করে বাংলাদেশে নাকি বাংলাদেশে অনেক ভক্ত আছে না অনেক ভক্ত আছে প্রায় সব হিন্দু রাধা কৃষ্ণকে মানে সব ভক্ত আছে কিনা সবাই মানে ভক্তি অনেকে রুচি আছে মৃদাঙ্গা বাজানা কল কাট খুব আওয়াজ করে বাজায় কিন্তু সেই যে কি কৃষ্ণের আনন্দের জন্য না নিজের আনন্দের জন্য অনেকবার দেখি ওই নাম যজ্ঞ সবাই লোক এত সুন্দর কীর্তন হয় বাহ কি আনন্দ কার আনন্দ এই সকল যদি ওই দে ওই জনতার আনন্দের জন্য সেটা মনোরঞ্জন এবং যদি কৃষ্ণের আনন্দের জন্য করা হয় সেটা কৃষ্ণ রঞ্জন ভক্তি পার্থক আছে আমরা খুব বাজায় কিন্তু আমরা গাই না এর অর্থ কি সুর সেইটা আমাদের উদ্দেশ্য আমরা গায়ক কিন্তু ভক্তি মানে নাম উচ্চারণ করা কৃষ্ণের আনন্দের জন্য সেটা আসলে আসরিক ভাব কি করে সম্ভব হয় যে এই বাংলাদেশে এই লোক কীর্তন করে परे काई जा की एतो एमकी भावना लोक आई तुलसी दिए मन कर भगवान के কত নিকৃষ্ট কি করে সম্ভব তারা কীর্তন করে খুব ভাব প্রকাশ করে এবং তারা সময়ের পরে শীঘ্রই পেছনে যায় বেড়িঘ দুই ঘন্টা হয়ে গেল তো বিড়ি খাওয়ার সুযোগ হল না সম্ভব এবং বিড়ি খাওয়া এত আছে তো কি করে ও যে মুখ যা মুখ থেকে ওই নাম হয় তো বিচার আছে যে সাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয় বাহিরে এই নাম আখর বটে তবু নাম নাহি হয় সেটা নাম না সেটা ও মায়া সীতা মতিদ্ধ আছে যে মহা আসুর এক কিন্তু সেটা কি করে সম্ভব সীতা দেবী হচ্ছেন ভগবান রামচন্দ্র অন্তরঙ্গ শক্তি স্বরূপ শক্তি তো আর সূর্যদের অধিকার নেই সীতাকে দেখতে তাকে স্পর্শ করা এবং হরণ করা তার কারণ তার কোন অধিকার নেই শীতা দেবী দেখতে তো কি করে সম্ভব হলো যে রাবণা সীতা হরণ করেছে তোর সাশ্রয় প্রমাণ আছে যে তো রাবণে তো কখনোই সীতুকে দেখিনি স্পর্শ করিনি রাবণ আসার সময় মায়া শীত প্রকট হলো ভগবানের বহিরঙ্গ শক্তি দ্বারা এক অনুকার অনুরূপ উদাহরণ আছে না এই কি বিষয় আছে যে অনেকে বলে যে আমি বৃন্দাবনে গিয়েছি রাধা কুণ্ডে স্নান করেছি ফিরে এসে এবং ভালো ছিল বৃন্দাবনে যাওয়া কিন্তু এখন বাংলাদেশে এসে সেটাও ভালো কারণ ওই সব আমার সবচেয়ে প্রিয় টিভি প্রোগ্রাম আবার দেখ দেখতে পারবো ওই যখন ভারতে ছিলাম সময় ছিল না এখন ফিরে এলাম এখন আবার আমরা টিভি দেখবো রাধা কন্ড ছিল সেটা ভালো ছিল কিন্তু টিভিও ভালো তো এর অর্থ আছে যে ওই লোকের তো কখনো বৃন্দাবন যাইনি রাধা কুণ্ড দেখিনি রাধা কুণ্ডে অতি পবিত্র জল তো স্পর্শ করেনি তার কল্পনায় তারা মনে করে যে আমি আমরা গেছি না না আমরা গেলাম আমি ফটো আছে দেখুন আমি রাধা কুণ্ড রাধাকুণ্ডা আমি গেলাম তো আমরা এই গ্রুপের সাথে গেলাম আমরা সবাই গেল তো যাইনি রাধা কুণ্ডের সম্বন্ধে কোনো সম্বন্ধ নেই নারদমুনির জন্য কঠিন হচ্ছে রাধা কুণ্ড দেখতে তো আমাদের জন্য কি করে সম্ভব আমরা ট্রেনে ভাড়া দিই ট্রেনের টিকিট কিনি তারপর আমরা ওই মাথুরা যাই সেখান থেকে রাধা কুণ্ডে যাই সম্বন্ধ হয় না। যদি আমরা ধারা, দ্বারা কৃষ্ণ ভক্তি করি কাল্পনিক ভাবে মায়া দ্বারা আমরা মনে করতে পারি যে আমি রাধা কুণ্ডে বৃন্দা ছাত্র করি অনেক জায়গায় দেখে দেখলাম অনেক কিছু দেখেছি কিন্তু সেইভাব ভাবনা এইসব জায়গা সাথে কোন সম্বন্ধ হয় না আমরা হরিনাম করি এইসব পেশাদারি কেতনে আছে জায়গায় জায়গায় যায় তথা কথিত কেতন করে তো এক জায়গায় গিয়ে হরি কৃষ্ণ কীর্তন করে অন্য জায়গায় ওই টাকা পয়সা দেওয়া লোকদের আদেশ অনুসারে তারা যা কীর্তন যা কীর্তন করা আদেশ হয় তা তারা করে তো এক জায়গায় হরে কৃষ্ণ কীর্তন করে অন্য জায়গায় জয় গুরুদেব অন্য জায়গায় জয় জগৎ বন্ধু মানে তারা ভগবানের প্রশংসের জন্য সেই অক্ষরে উচ্চারণ করে না সেটা টাকা পয়সার জন্য যাতে তারা বড়িসেবা করতে পারবে এবং সংসা চালাতে পারবে এই তো ভক্তি অনেক ভক্তি দেখায় কিন্তু শুধু বাইরে দেখা সেটা সে তো ভক্তি নয় ভক্তি মানে সেই বাবা আমাদের ভক্তি তো সেইভা এর এই কয়েকজন নিজেকে ভক্ত বলে অনদে প্রসাদে নামে তর্পণ করতে শৈব সেটা ভক্ত ভক্ত শৈব মানে অনেক ভালো ভালো জিনিস আমরা রন্ধন করি এবং ভক্তদের অনেক বাবা আছে সাধু আছে পেতে দাস বৈষ্ণব শিবা আমার আমি গুরু আমার কর্তব্য আছে আমার সকল শিষ্যের শেবা গ্রহণ করা যাতে কল্যাণ হবে তো আমার কয়েকজন শিষ্য আছে ওই গ্রামে তো হিলাস মাছ এ বিভস্ত যদি না করে আমি তোমার গ্রামে যাব না আছে আমরা আমাদের নিজের শত্রু হয় এবং মহাপ্রভুর শুদ্ধ অতিথি শুদ্ধ পন্থেও আমরা ফাখা লাগাবো লাগাই মহাপ্রভুর নামে কত পাপ অপরাধ অভক্তি চলছে ভক্তির নামে তো ভক্তি কি বস্তু আছে সেটা ভক্তির সমৃত সিন্ধু উপদেশ আমৃত ভগবদ গীতা যথাযথ এই সকল শাস্ত্র থেকেই বুঝতে হবে আপনারা মনে করেন না যেত এই কীর্তন রাধা কৃষ্ণ যুগল এবং গণিতাই সেটা আমাদের সংস্কৃতি সেই জন্য এই সবকিছু আমরা বুঝি সবকিছু আমরা জানি শুধুমাত্র মাছ খাওয়া সেইটা বন্ধ করতে হবে আর সব কিছু আমরা জানি আপনার দয়া করেন সেইভাবে মনে করেন তার সকল গ্রন্থের মধ্যে আমাদের যা দেখছেন সেটা আমাদের বুঝতে হবে ভক্তি এই তো সর নয় যে বাদক যন্ত্র জ্বরে খুব সেটা কি শব্দ আমরা গর্জন করে আরেক সে দেখি না খুব মিষ্টি সরে আমরা গায়। গা খাওয়া ভালো খুব মিষ্টি সরে গাওয়া সেটা ভক্তির জন্য খুব বড় বিঘ্ন আমি বড় গায়ক সবাই আমার গান আমার খেতান খুব ভালো লাগে আমি আমার কণ্ঠস্বর কত সুন্দর কত মিষ্টি আছে সব ওই তো খুব ভালো লাগে বিশেষ করে মহিলার তো ভক্তির নামে আমাদের কি উৎস আছে আসল ভক্তি হচ্ছে อืม জীবদের রুচি পরিবর্তন করা সেটা ප්‍රචා আমাদের সংস্কৃতিতে এই সব আছে আপনাদের সংস্কৃতিতে এই সব আছে কীর্তন প্রসাদ গুরু সেবা ইত্যাদি সেটা ভালো কিন্তু কিভাবে করতে হবে যাতে আমাদের আসল ভক্তি হবে সেই শিক্ষা নিতে হবে শুরু থেকে আমরা যদি মানে করি আমরা সব কিছু জানি এইসব এইসব ভাগবীতার কথা শুনে কি দরকার আছে আমাদের অধিকার আছে এইসব শোনার জন্য অধিকার নেই অধিক্ষা কি আছে এইসব কথা শুনতে বিষয় ছাড়িয়া বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন তবে আমরা হের বৌ শ্রী বৃন্দাবন রূপ রঘুনাথ পথে হইবে তবে যুগাল মহাপ্রভুর কৃপায় সরল আছে কিন্তু আসল ভক্তি রাজ্য প্রবেশ করার অধিকার আছে বিষয় ছড়িয়া বিষয় আর শক্তি থেকে পুরা মুক্ত হবে হবে। কৃষ্ণ প্রেমরা শ্রবণ করা সেটা সকল জানে তার জন্য নেই সেটা আর একটা দোষ যে সেটা খুব প্রচলিত আছে বাংলাদেশে যে এইসব ফেসের ধারী গোসায় ভগবত ব্যবসায় করে শুধু রাসলীলা কিন্তু ভগবত গীতায় শ্রী কৃষ্ণা আমাদের কি শিক্ষা দেন তা সম্বন্ধে আমাদের জ্ঞান নাই এবং রুচি নেই কারণ ভগবদ গীতা সেটা প্রাথমিক লোকদের জন্য আমরা রস বিলাসী আমরা আমাদের অধিকার আছে অধিকা এই শব্দ খুবই গুরুত্বপূর্ণ আছে ভক্তি ক্ষেত্রে আমাদের কি অধিকা আছে তো অধিকা লঙ্ঘন করলে ভক্তি কখনো হতে পারে না তো যাতে আমরা আসল ভক্তি পথে ধীরে ধীরে ক্রমে ক্রমে অগ্রসর হতে পারে গুরু সাধু এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে ভক্তির সামর্থ্য সিন্ধু সকল আদেশ এবং নির্দেশ পালন করতে হবে নইর এই ভক্তির নামে আমরা অসুর হতে পারি অনেক অসুর আছে চিলাক আছে কপালে তুলসি কুণ্ঠিমালা আছে গলায় কিন্তু অসুর আছে অসুর আছে হিংসা আচরণ করে জীবহিংসা করে তো কি আছে ভক্তি গুরু পরম্পরা থেকে শিখে নিতে হবে প্রভুপাত সব সময় না করা উচিত কি আছে ভক্তি কি আছে ভক্তি তত্ত্ব জ্ঞান এই সব নয় এমনি কিছু বল বলি এবং টিম বা অন্ন খায় সে তো ভক্তি হন কি আছে ভগবদ্ গীতায় আলস্যতা এবং ভক্তি একসাথে থাকতে পারে না ভগবদ গীতায় কি বলেন যে সতীরমাম আর ইথান্তা আগামী তারপরে শ্রীকৃষ্ণ কি বলেন কেউ বলতে পারে না খুবই গুরুত্বপূর্ণ কি অনুকূল সংকল্প প্রাথিকূলাস যে আমার জীবনের উদ্দেশ্য আছে সব কিছু করা যা অনুকূল হয় এবং যা সম্পূর্ণ যা আমরা বলি সব চিন্তন যা মনে আছে এই দুই উম বাক্যে ফরিক্ষিত হতে হবে আমি একটু সুযোগ যেতে চাইলাম দয়াল নেতায় দাস আধিকারীকে আজকে চলে যাবেন নাইপাসে বেনা পলে তাকে তো এইখানে এই বক্তৃত্য শেষ করছি আমি আমার দুইখানা বই এখানে উপলব্ধ আছে কেউ যদি নিতে চান